বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম সালিম বাংলাদেশের প্রাচীনতম দীনে শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল মিনুল ইসলামের মোবারক সালানা জলসার মহতরম সভাপতি হজরাতলাম একরাম মণ্ডলী দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই মোবারক ঐতিহাসিক মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ দারুলম হাট হাজারি মেসাল ইয়াদারা বাংলাদেশের বুকে খালেজ দিন তালিমের প্রাচীনতম প্রতিষ্ঠান এই মাদ্রাসা বা এই জাতীয় মাদ্রাসা যাদেরকে আমরা কমই মাদ্রাসা বলি এগুলো কোনো গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠান নয় কনভেনশনাল ইনস্টিটিউট নয় কিছু মানুষ পড়ে কিছু মানুষ পড়ায় স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে কিছু মানুষ পড়ে কিছু মানুষ পড়ায় এটার সাথে এই প্রতিষ্ঠানে পার্থক্য আছে এখানে তালিমের সাথে তরবিয়ত আছে খালেজ দিন পরিবেশে দিন কিতাবগুলো এখানে পড়ানো হয় এখানে সন্ত্রাস নেই এখানে ভাইলেন্স নেই এখানে বা আখলাক মানুষ তৈরি হয় আলোকিত মানব গোষ্ঠী তৈরি হয় এখান থেকে আজকের যে চোট কষি খোকা কালক্রমে এখানে পরমারিশ দুর্কসিন্দা সেতারে বানতে হয় উজ্জ্বল তারাকাতে পরিণত হয় আজকের যে ছোট ছুটি করে তারা এলম পেয়ে তালিম পেয়ে তরবিয়ত পেয়ে মুহিরুহি পরিণত হয় আল্লাহ ইকবাল বলেন বর হদ নজর খুশা যেতে হে দামনে মরঞ্চ দর্শি না এ মাহে তমাবে নেহা আন প্রথম যে দিন আকাশে চাঁদ উঠে সে চাঁদ চিকন শুরু তেহে দামন चाद जदि मने पृथिवी तो अंधकार बसी चारिदी के दिक बल दिक चक्र वाले अंधकार रंद्र निरंद्र अंधकार पृथ्वी आच्छा दर इकबाल बोलें बरहद नजर खुशा जेत हे दामने मारंज दर्शी नुमा हे तमाम तुमार बुकर भितरे पूर्ण चंद्र लुकिए आये बदर एक समय कमर एक समय हेलाल গোটা পৃথিবীর অন্ধকার বিজুরিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ কেবল বাংলাদেশে নয় কেবল ভারতে নয় কেবল পাকিস্তানে নয় উত্তর আফ্রিকা থেকে শুরু করে ওয়াল সিংল্যান্ড পর্যন্ত কমে মাদারসের কারণে পৃথিবীর যে হালোক দুরীভূত হয়ে আলোক ধারায় পৃথিবী জলসে যাচ্ছে উদ্ভাসিত হয়ে যাচ্ছে সম্মানিত হাজরিন এ সমস্ত দিনই মাদ্রাসায় এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পরে বাংলা হিন্দুস্তানে দিনই তালিম বন্ধ করে দিল এই ভূখণ্ডের আদি শিক্ষা ব্যবস্থা ছিল দিনই শিক্ষা আমরা অনেকে জানি না এখন তো কেজি স্কুল ইউনিভার্সিটি কলেজ কত কিছু এই ভূখণ্ডে সাতশো বছর রাষ্ট্রীয় ছিল ফার্সি এই দেশে মসজিদের জন্য মাদ্রাসার জন্য হানাকার জন্য বাচ্চা আরঙ্গজেব সহ আরো অনেকে লাখেরাজ সম্পত্তি निष्कर भूमि दान गे इंग्रजरा देश आसि साम्राज्यवानी इंगरेज शक्तिदेश समस्त जम्मिबाज्यप्त कर दिल मस्जिद रिमान साहेब वेतन बंद मद्रासार उस्तर वेतन बंद छात्र खबर बंद ये क्रिटिकल जाचार अफ हिस्ट्री इतिहास जुगसंदे कमे को मद्रासा चालू लर्ड कर्णवाल जख भारत भाइसय কিছু মানুষ গিয়ে ওনাকে বুঝালেন যে আমরা আমাদের তো দিন ধর্ম শেষ ভারতের বুকে তো কোন মাদ্রাসা নাই সব মাদ্রাসা শেষ তাকে রাজি করা তো অনেক কষ্ট হয়েছে তারপরে তিনি রাজি হলেন যে হবে। কিন্তু সিলেবাস সুরে তবা থাকবে না সুরে নূর থাকবে না মেশকাতের কিতাবুল জেহাদ থাকবে না তারপরেও কিছু মানুষ রাজি হয়ে গেল যে অন্তত পক্ষে যে না থাকলেও बाकीगुलो थक सुरे तबा ना थे सुरे मायदा थकुक अठारो जन प्रसिपाल इंग्रज डर एसप्रेंगार सह डर एस प्रेंगार कहुदी एवं डॉ एसप्रेंगार आल्लम सही सोलैम दीदी बोल जो मार्गोलियस् मुस्त अहमद को हरफन हरफन मोतला किया है ইংরেজ মার্গুলিয়াস আঠারোশো ছেষট্টি সনে ভারতের সিংহগুরু সাল্লামা খাসেবির রহমতুল্লাহ ভাবলেন লর্ড কর্ণওয়ালিসের মতো লোককে তাস করে এই দেশের দিনে তালিম রক্ষা করা যাবে না এদের সমস্ত সহযোগিতা পরিহার করে আল্লাহর উপর নির্ভর করে জনগণকে সাথে নিয়ে নতুন মাদ্রাসা চালু করতে হবে আগাগোড়া গোড়া কিতাব পড়াবো আগা গোড়া হাদিস পড়াবো কারো পারমিশনের তোয়াক্কা করতে হবে না এই চতাবোধ থেকে প্রতিষ্ঠিত হয় দার লোলম দেওয়াল সরকারের কোনো সাহায্য নাই আগেও লাই এখনো নাই এই যে হাটহাজারি মাদ্রাসা এত বিশাল অবকাঠামো একটা ইটো কোন জামানায় কোন সরকারের পয়সায় একটা ইটো এই দেওয়ালে লাগে নাই এবং কেমন পর্যন্ত লাগার সম্ভাবনাও নাই ইনশাআল্লাহ নাই এবং কেমত পর্যন্ত এই দিন এদার আলোক দ্বীপ প্রজ্বলিত হতে থাকবে দিন প্রদিন রোজ বরোজ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাবেক ভাইস চ্যান্সেলার ডক্টর এমাজুদ্দিন আহমদ বলেন কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকের রক্তের ভিতরে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার চেতনা তাদের রক্তের ভিতরে জাগ্রত যেহেতু কোন রক্তচক্ষু চক্ষু কোন সরকার কোন সময়ে কোন দিনে কোন সরকারের তক্কা তাদের করতে হয় না তারা যেটা হক মনে করবেন সেটাই তারা ময়দানে ঝাপিয়ে পড়বে। বাংলাদেশের তিয়াল্লিশ বছর পাকিস্তানের পঁচিশ বছরে যত নাহক যত বাতিল মাতাসাড়া দিয়ে উঠেছে এ কম এ মাদ্রাসার আসাদাসা ক্রাম মাদ্রাসার ছাত্র বলবাই দেওয়াল ময়দানে ঝাপিয়ে পড়েছেন এই বাতিলের বিষ ধার দেওয়ার জন্য সেই ডক্টর রহমান সেই কাজালি আন্দোলন সেই মুসলিম ফ্যামিলি ল এরপরে আবার এই সাম্প্রতিককালে ব্লগার নেটওয়ার্ক অ্যাক্টিভিস্টদের শয়তানি নবী রসুলের বিরুদ্ধে বিশুদ্ধারের বিরুদ্ধে ওলমায় কাম শুধু মাঠে নামেন নাই বুকের তাজা রক্ত দিয়ে শাহাদতের নজরানা দিয়েছেন অনেকের মাথার উপর হুলিয়া এই মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস আমাদের অত্যন্ত মূল শ্রদ্ধাভাজন হাদিস বিশেষজ্ঞ আলামার জোনগরী জিদু মা আলী তুমের মাথার উপরে এখনো মামলার হুলিয়া হুলিয়া হোক জেল হোক আর বিপদ আসুক কৌমে ওলমাদের কণ্ঠ স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কারণ আয় আল্লাহ ইকবাল বলেন যেতনা দাবাওগে এতনাই যত বাধা দিবে শক্তি তত বৃদ্ধি পাবে ইনশা সম্মানিত হাজরিন এটা কৌ মাদ্রাসা এটা ফিতরত কাল আল্লাহ কালা রসুলের দলস হবে কিন্তু সমাজে রাষ্ট্রে যখন এই বাতিল মাথা দিয়ে উঠে তখন ময়দানে জাঁপিয়ে পড়া দিনই মাদ্রাসার কৌমে মাদ্রাসার ওলামাদের ঐতিহ্য ঐতিহ্য নির্বাসন। শেখুল ইসলাম আলামা হোসেন আহমদ মদরি রহমতুল্লাহ ভারতে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছেন ভারতের সবচেয়ে বেসামরিক পদক পদ্ম বিভূষণ আমাদের যেমন একুশে পদক বীরবিক্রম পদক ভারতের বেসামরিক সর্বোচ্চ পদক পদ্মবিভূষণ ভারত স্বাধীন হওয়ার পরে জওয়াহরলাল নেহরু ওনাকে পদ্ম বিভূষণ পদক দিতে চেয়েছিলেন অনার করতে চেয়েছিলেন তিনি কবুল করেন নাই राष्ट्रियों को दे इंग्रजर बिुदे आंदोलन करल्ला के राजी करार्जन पद्म विभूषण पदक ने सरकार आ सरकार जा बार बार पला बदल है कौम मद्रासार कुजर क्षमतार पला बदल ता जड़ित नय के नाम का बसा काज तय जिन क्षमत आसबें देश चालक সুশাসন গুড গভর্নেন্স তারা নিশ্চিত করবেন এটাই আমার মানুষের প্রত্যাশা কিন্তু কোরানের উপর হাত দিলে মাদ্রাসার উপর হাত দিলে আল্লাহর রসুলের সাথে বেয়াদুবি করার জন্য ব্লগার নেটওয়ার্ক অ্যাক্টিভিস্টদের মাঠে ছেড়ে দিলে তুমুল প্রতিরোধের মুখে পড়তে হবে এটাই আমাদের মেসেজ সম্মানিত হাজরিন দেড় হাজার বছরের ইতিহাসে আল্লাহর রসুলের সাথে বেয়াদুবি করে কটাক্ষ করে উপহাস করে কেউ বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই ইনশা আল্লাহ বাংলাদেশের চল্লিশ লক্ষ মাদ্রাসার ছাত্র থাকতে এই বাংলার ত্রিশিমানার ভিতরে কোন ব্লগার কোন নেটওয়ার্ক একটিভিস্ট আল্লাহর রসুলির সাথে বিয়াদবি করে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না সম্মানিত হাজরিন এটাও শুধু আজকে নয় আমার কাছে কিতাব আছে এই মাদ্রাসায়ও আছে আপনাদের কাছেও আছে আর সালিমুল মসলুল আলা শাতেমুর রসুল শেখুল ইসলাম আল্লাহ হাফিজ কিতাবের নাম কি বিশ্বনবী সরবার করলে তোর খাবের ভিতরে থাকে না তর বাড়ি উন্মুক্ত হয়ে যায় আলাহ শাহমর রসুল বে নয়াম তলবার সার মুসল বে নয়াম তলবার উন্মুক্ত তর বাড়ি কিতাবের নাম গোস্তাহে রসুল কি সাজা। শত শত কিতাব বাজারে আছে। এবং আমি দেড় হাজার বছরের ইতিহাস অধ্যয়ন করে দেখেছি যুগে যুগে কালে কালে বিশ্বলবী মোহাব্বত মুসলমানদের কলিজের ভিতরে টাকা একেবারে অসম্ভব প্রয়োজন ও আজিব নাহলে আমরা পাক্কা মোহিল হতে পারবো না হজরতমর একদিন আসি আল্লাহ রসুলকে বলে ইয়ার রসুল্লাহ আমি আপনারা মোহাম্বত করি ইলামিন নবসি আমার জানছাড়া আমার মা সম্পতি বিবি বাচ্চার থেকে আপনি দামি হজরত বলে আল্লাহ রসুল বলেন কথা হয় নাই তোমার জানের চাইতেও আমি যেদিন বেশি মাহবুব না হব প্রিয়া মোমেন হতে পারবে না বলেন আপনি এই মুহূর্তে আমার জানের চাইতেও বেশি দামি বাসুলসল্লাইসাল্লাম তাম্মা ইমানুক ইয়া ওমর আল আন এই মুহূর্তে তোমার ইমান পাক্কা হয়ে গেল বাংলাদেশের ষোলো কোটি জনগোষ্ঠীর ভিতরে তিরাশি ভাগ মানুষ মুসলমান আমাদের কলিজার ভিতরে আল্লাহ রসলের মহাম্মত আছে মহাম্মত আছে মত প্রকাশের স্বাধীনতা ভালো রাইট অফ এক্সপ্রেশন ইজ রিকগনাইজ ওয়ার্ল্ড ওয়াইড কথা বলার স্বাধীনতা আছে মানুষের এটাও আমরা মানি কথা বলার স্বাধীনতা আছে বলে এই কথাগুলো বলছি কণ্ঠ যদি কেউ চেপে দিতে চায় সেটা গণতন্ত্র নয় সেটা ফেসিবার সেটা ফেসিজম সম্মানিত হাজারে মত প্রকাশের স্বাধীনতা ভালো করা খারাপ সারা পৃথিবীতে মানুষ আছে সাতশো কোটি সাতশো কোটি নাস্তিক আছে টু পয়েন্ট থ্রি চোদ্দ কোটি সাতশো কোটি মানুষের ভিতরে চোদ্দ কোটি মানুষ নাস্তিক সাতশো কোটির ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জৈন শিখ পার শিখ প্রত্যেকের ভিতরে নাচতে গেছে হিন্দুর ভিতরে নাচতে আছে দেবতা মানে না বৌদ্ধর ভিতরে নাস্তিক আছে গৌতম বৌদ্ধ মানে না খ্রিস্টানের ভিতরে নাস্তিক আছে ইসার ইসলামকে মানে না মুসলমানের ভিতরে নাস্তিক আছে মোহাম্মদ রুসুল্লাহকে মানে না না মানে না মানো আল্লাহর কাছে বিচার হবে কিন্তু বেয়াদি করতে পারবে না বেয়াদি সৌনে বেয়াদবির মূল উৎখাত করে দেওয়া হবে মূল উৎখাত করে দেওয়া হবে সম্মানিত হাজরিন এতগুলো মুসলমান বাসী থাকতে আল্লাহ রসুলের সাথে বেয়াদি করে পার পেয়ে যাবে এটা হতে পারে না নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে পুলিশ চার্জশিট দেয় বিশ্ববিদ্যালয় চাকরি চলে যায় মোহাম্মদ রসুল্লার সাথে বেয়াদি করলে সে জামিন পায় এটা হতে পারে না তাদের জামিন বাতিল করতে হবে যে সমস্ত ব্লগার আল্লাহ রসুলের সাথে প্রকাশ সে করে মামলায় ঝুলছে তাদের জামিন বাতিল করে আবার তাদেরকে জেলে নিতে হবে আর নাহলে আল্লাহ রসুলের সফা আমরা হাসনের ময়দানে পাব না সম্মানিত হাজরেন কুত্তা যদি পাগল হয় মাথার উপর হাত বুলিয়ে দিলে কুত্তাকে দমন করতে পারবেন না কুত্তার লেজ যদি সোজা হয়ে যায় একমাত্র গদা হচ্ছে তার একমাত্র ঔষধ कुकुर रास्त ताते असुदा कि नाचते के देशे थकुक थकुक किंतु कुक जख अपारे कम दी चाय अपना आक्रमण करते चाय दंशन करते चाय कुकुर भेगेवा समाज मानुषर करतव्यप जदिदी सूझु पाएदपी करी नूतन ब्यादब तैरी है बीज दात जदि भेगे जाए नूत ब्यादपे तैरना আমরা এই দেশে আন্দোলন করি তসলিম নাসরিনকে বাংলাদেশে আমরা আসতে দিই নাই দাউদ হায়দারকে আমরা বাংলাদেশে আসতে দিই নাই ভারতের মুসলমানরা সলমান রুশদিকে ভারতে যেতে দেন নাই এই দেশে যারা আল্লাহ রসুলের সাদেবি আদবি করবে সাতম রসুল যারা সব্যশতম করবে যারা তাদেরকেও এতিহাস ত্যাগ করতে হবে বাংলাদেশের ওলমায়ক রাম দেওয়াম স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী। এই দেশের প্রতিটি ইনস্টি মাটির তারা পাহারাদার দেশপ্রেমে আমরা উজ্জীবিত দেশপ্রেমে বাংলাদেশের চল্লিশ বছর ইতিহাসে মূল দ্বার কোন আলেমের বিরুদ্ধে কোন তানায় দেশদ্রোহিতার ট্রেচারি এগেনস্ট দ্য স্টেট কোন মামলা নাই কোন তানায় কোন মামলা নাই বাংলাদেশে যত জেলখানা আছে কোন জেলখানায় একজন দৌরা হাদিস পাশ করা আলেম ইয়াবা সরকারি अस्त्रवस सादाबाज दागाबा मास्टर माइंड एरक मानुष जेलखाना नाई बांगलेश जत संगन निषिद्धेर मध्य कमी संगठन नई एक, एक बोमा मार कारण जैसे फासी शेख अब्दुर रहमान बांगला भाई आता रहमान सानिक आो अने এক জনজীবনে একদিনের জন্য কমে মাদ্রাসায় পড়েন নাই তারপরেও দায়িত্বশীল লোকেরা পত্রিকার লোকেরা টেলিভিশনের লোকেরা কিছুদিন পর সন্ত্রাসী ট্রেনিং হয় এই আজে মাঝে কথাগুলো লিখে এগুলো হচ্ছে আন্তর্জাতিক ইহুতিবাদের দালালি আমরা তো সাংবাদিক সম্মেলন করে হাড়েজারি পক্ষে পটিয়া মাদ্রাসার পক্ষে প্রেস ক্লাবে বলেছি যা দরজা খোলা এখানে ট্রেনিং হলে হাডাজারি এখানে ডিবি আছে ডিটেকটিভ ব্রাঞ্চের লোক আছে থানাতে সিআইডির লোকেরা আছে তারা জানে না এগুলো হচ্ছে মিথ্যা প্রচার মিথ্যা প্রবাগান্ডা হিটলারের প্রচার মন্ত্রী গোয়েবলস गएवल्सर कौशल चिल मिथ्या जदि दस बार दस रकम को ही बला जाए मानुष्य धारणा तैर है एटर नाम गएवल्सियों प्रचारणा कथा स्पष्ट करी दस बार नय दस हजार बारो जदि बला कम ए मद्रास सन््रासी तैर है मिथ्या मिथ्या मिथ्यादेश yeah, yeah. बुके कम ए मद्रासा क्या मुत पर चलो क्या मुत पर्त করুন বল আন্দোলন বলার এই জিহনে রই পারের যে দেশ মা ওরাউন্নাহার ওরামায় মা ওর নাহার কিভাবে আছে ফকি মা ওরাহার নাহভি মা বর সত্তর বছর ইসলামের বাতি নিবি দেওয়ার চেষ্টা করেছে স্ট্যালিন লেন কমিউনিস্টরা সত্তর বছর পর্যন্ত কষ্ট হয়েছে সত্তর বছর পরে কমিউনিজম শেষ ইসলামের বাতি আগের মতো আবার জ্বলে উঠেছে আল্লাহ তকি উসানি বৈশ্ববিক আন্দোলনের পরে পতনের পরে রাশিয়া গেছেন মোহারা সামারকান হালকা হালকা দাঁড়িয়েওয়ালা নূতন আলেম ওনার সাথে কথা বলছেন তিনি বলছেন জাহির বন্ধ, মাদ্রাসা তালা মারা সত্য কিন্তু আমরা আমাদের ঘরে নিচে একটা কামরা করি মাটির তলে কামরা করি আলেম রাখি আমরা এলমের দিন শিখেছি আমার তো একতা দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এই দেশে কোনদিন কৌমি মাদ্রাসার উপর কোন শক্তির হাত ইনশাল্লাহ পড়বে না আর যদি হাত পড়েও সে হাত গুড়িয়ে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি বন্ধ হয়ে যায় কোনদিন কৌমি মাদ্রাসা পঞ্চাশ বছর পর একশো বছর পর হবে না তারপরেও যদি হয় আমার দৃঢ় বিশ্বাস গাছ তলায় বাঁশ তলায় মাটির তলে নতুন মাদ্রাসা তৈরি হয়ে যাবে আজ থেকে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে আমি যখন পটিয়ে মাদ্রাসার ছাত্র তখন মেঘল মাদ্রাসা হামি সুন্না একটা মাটির মসজিদ হজরত মুফতি আজম রহমদুল্লাই জীবিত ছিলেন সারা বাংলাদেশ থেকে ছাত্ররা আসি পুকুরের চার পাড়ে পাশে চার পাড়ে গাছের তলায় বসি এলমি দিন শিখেছেন এখন আলহামদুলিল্লাহ চার তলা বিল্ডিং হয়েছে অনেক অবকাঠামো যদি পরিস্থিতি বিপরীত হয় তাহলে গাছ তলায় বাস মাটির তলে নতুন মাদ্রাসা তৈরি হয়ে যাবে এতে আশঙ্কার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ সরকারের ভিতরে বিরোধী দলের ভিতরে বাহিনীতে বিডিয়ারে বিজেপি র্যাবের ভিতরে সেক্রেটারিয়েটে গোয়েন্দা বিভাগের ভিতরে দিনই মাদ্রাসাকে মহাব্বত করে দিন আলেমকে মহাব্বত করে এরকম মানুষ একজন নয় লক্ষ লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের শক্তি শুধু মাদ্রাসার ভিতরে সীমিত নয় বিমান যিনি চালান সে পাইলট তার বুকের ভিতরেও কমে মাদ্রাসার মোহাম্মত আছে অতএব এটা এই মাদ্রাসায় হাত দিলে বাংলাদেশের ট্যাকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত আগুন জ্বলবে আগুন হুজুর আকরম সাল্লাহ আলাই ওসাল্লামের সাথে বে আদী হাজার বছরে আল্লাহ তালা বরদাস্ত করেন নাই বরদাস্ত করেন নাই অকোবা ইবনে আবি মোয় একজন সাতম রসুল একজন বেয়ারক পাংলা খুত্তা ওখবা আবিময় একদিন আল্লাহ রসুলের কাছে আসি বলে ইয়া রসুল্লাহ আমি মেজদান দিচ্ছি মেলা দিচ্ছি আপনার দাওয়াত কবল করেন বাতের দাওয়াত হজরত বলে না তুমি পাতের দাওয়াত দিচ্ছ আমি তোমার ইমানের দাওয়াত দিচ্ছি তখন সে বলল আসাধু ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদের আব্দুবার আল্লাহ রসুল বলেন ঠিক আছে ইমানের দাওয়াত যখন কবুল করেছে ওব্বাতের দাওয়াতও কবুল করব এই মুহূর্তে মক্কাতে খবর ছড়িয়ে পড়লো যে ওকবা ইবনে আবি মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুলের হাতে ওকবার ঘনিষ্ঠ বন্ধুর নাম উময় ইবন খলফ সে দৌড়ে আসি বাড়িতে আসি বলে ওকবা আমি শুনলাম তুমি নাকি আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়েছ তখন এই সাতেম রসুল বলে না মিথ্যা এগুলো হজরতের সাথে দুকাবাজি করেছি আল্লাহ রসুলের সাথে দুগাবাজি করলেও খবর আছে খবর আছে হজরত জীবিত থাকতে হজরতের যে সার মর্যাদা রাউজায় মুবারকের ভিতরে বর্জী হায়াতে আল্লাহ রসুল এখন আছেন এখনো আল্লাহ রসুলের মর্যাদা সমান জীবিত থাকতে গালি দিলে যেমন বেহাদবি চোদ্দশো বছর পরে গালি দিল সমান বেয়াদবিখানে একটা কথা বলি ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম উদারুল হিজরা মদিনায়। আবু জাফরাল মনসুর আব্বাসে খলিফা মোদিনা আসছেন আঠারোটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশ নয় আঠারোটা রাষ্ট্র উজবেকিস্তানগিজিস্তান কাছাকাছ থেকে শুরু করে মোরকো পর্যন্ত রাষ্ট্রের আবু জাফরাল মনসুর তিনি বলেন আমি কেবলায় মদিনা মদিনার বড় আলেনদের সাথে আমি একটু মোজাকারাত মহাদারাত মত করব। করবো তোমা দালে খেয়ালাত করবো এক্সচেঞ্জ অফ ভিউজ করব সময় বসছেন দেশের প্রেসিডেন্ট এক দেশের প্রেসিডেন্ট নয় আঠারোটা প্রেসিডেন্ট কথা বলতে বলতে আওয়াজ বড় হয়ে গেল ইমাম মালিক রহমতুল্লাই সাহেব তিনি দাঁড়িয়ে বললেন আমিরুল মোমিন এই জায়গায় কথা বলতে হলে আদব আছে প্রেসিডেন্টের সামনে এই জায়গায় মেম্বরে বসে হোদবাদ দিচ্ছেন মেম্বরে বসে তৈরি করছেন প্রেসিডেন্ট আবু জাফর আহমদ সুরাফবাসি বললেন এই জায়গায় কথা বলতে আদব আছে লাহু আসোম ফে ওদের নাবি এখান তাল্লাহ রসুল আছেন পাশে একথা বলার সাথে সাথে প্রেসিডেন্ট আম হাসের ছোট হয়ে গেল ছোট হয়ে গেল মদিনার মসজিদে এক সময় এক লোক হা হা করে হাসছে রাজা মোবারকের পাশে মিম্বার এবং রাজার পাশে হতরা তোমার সেই মাতার উপর থাপ্পর মানলেন তুমি কে বলো আমি মিম্বানি শকিফ আমি তাইফের বনু সকিফের মানুষ তো তুমি মোদিনের রাস্তায় বাসিন্দা নয় না ভদ্র তোমার বলে মাফ করে দিলাম এটা রওজায় মোবারক বিশ্বনবীর দরবার এখানে হা হা করে হাসলে আল্লাহ রসুলের কষ্ট হয় জীবিত থাকতে যাওয়ার মর্যাদা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর থেকে কেমন পর্যন্ত সমান মর্যাদা পৃথিবীর যে দেশে মুসলমান আছে সে দেশের মুসলমানের দায়িত্ব হচ্ছে কেউ যদি বেধুবি করে মুহূর্তের ভিতরে তাকে ধরি আইনের হাতে সমর্থ করে দেওয়া সম্মানিত হাজরিন ওকবা কাছে উবাইবনে হলফ গিয়ে বলে আমরা শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছ তা কাজ করো সে বলছে আমি মুসলমান হয় ধুখাবাজি করেছি প্রতারণা করেছি হুজুরকে বাদ খাওয়ানোর জন্য তখন উবাইবনে হলফ বলে এখন আল্লাহ রসুলের কাছে যাও আজে বাজে কথা বলি তর্ক বিতর্ক করি হজরতের মুখে তুতু দিয়ে আসবে তখন বুঝতে পারবো যে তোমার কথা সঠিক এই বদনশিব এই দু জাহান নামি আবার আল্লাহ রসলের কাছে গিয়ে আজে বাজে কথা বলি তর্ক জুড়িয়ে দিলো। আসার সময় আল্লাহ রসলের চেহারার উপরে পুরনুর চেহারার উপরে তুতু দিয়ে আসলো সিরতের কি ধা আছে আসমান থেকে পেট্রোল বোমা নামিয়ে আগুনের হলকা নামি ওখবা ইবনে আবু মহিতির চেহারা মুখ জলসাই দিল তুতু দেওয়ার সাথে সাথে আগুন নামিয়ে আসছে উপর থেকে মৃত্যুর সময় ওখবার নাক মুখ কপালে পোড়া দাগছিল युटुकुते तो जो यहां आल्लर एक्शन एशे के रसुलर एक्शन बाकी आहबा के रामि तुम्हारे दावत दीसी इसलम कबुल करो दावा दी लमान कबुल ना करु हजरत चेहरे चुट दीबा ये बरदास्त करा तलवार नहीं दौड़े हाथम रसुलर तलवार नहीं लुकिए गल रास्ता दिए हाँटते हजरत जमाना है सतमर रसुल मक्क रास्ता दिए हाँटते দুই সালে ১৬ কোটি আশেখা রসুল থাকতে কোন ব্লগার কোন নেটওয়ার্ক জাল্লাহ রসুলের সাথে বিয়াদি করে তারাও হাঁটতে পারবে না সম্মানিত সম্মানিত হাজরেন এরপরে হজরত আলীরজিল্লাহ তাল্লাহ আলহুর মতো জান বাস সাহবাহিক নিয়ে তলোয়ার ইবনে আবি মহিতকে তালাস করে ও পালিয়ে গেল বদরে বদর কিন্তু অনেক দূর আমি বদরে গেছি দুই হাজার সালে সদায় বদরকেছে আরো করার জন্য বদরে প্রান্তরে যুদ্ধ প্রথম যুদ্ধ বদরুল আক্বাল যেটা ঐতিহাসিক বদর যুদ্ধ তিনশো তেরো জন সেনাবাহিনী এরপর আরেকটা যুদ্ধ হয়েছে বদরুল আখিরা বদরুল প্রথম বদর হসমা শেষের বদরের যুদ্ধ সরিয়া বদরে লুকিয়ে গেল বদর মদিনা থেকে একশো কিলোমিটার দূরে বদরের ময়দান লুকিয়ে গেল হজরত আলীর তালানু তলোয়ার নিয়ে তালাস করে আল্লাহ রসুলের চেহারায় যে তুতু মেরেছে তার মাতাকে শরীর থেকে আলাদা করে দেওয়া আবু আজিব সমস্ত ওলমাই করাম দুনিয়ার সমস্ত মুফতি ইমাম ইমাম আজম আবু হানিফ এমাম মালিক ইমাম শাহি ইমাম হাম্বাল ইমাম আউজাই ইবনে রজব হাম্বলি সহ যত ওলামা মুফতি দুনিয়াতে আছে এমনকি সিজা আলমরাও ফতোয়া আছে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তার তবা করলে মাপ তবা করলে মাপ মৃত্যুদণ্ড এটাই ফতোয়া ফজরত আলী বদরে গেলেন মদিনিয়া থেকে একশো কিলোমিটার দূরে বদর আপনারা যারা গেছেন চারিদিকে পাহাড় মাঝখানে সমতল ভূমি এখন তো বড় শহর গিয়ে তালাশ করে একসময় পাওয়া গেল ফজরত আলীর গোড়া চালিয়ে ওকবাকে ধরার জন্য ওকবা আবিময় দৌড়াতে দৌড়াতে একসঙ্গে ঘোড়া রাস্তা হারিয়ে ফেলেছে এক পাহাড়ের গোড়া গিয়ে দাঁড়াইল ফজরত আলীর ঘোড়া থেকে নামি শরীর থেকে মাথা আলাদা করি দিল কেমতের দিন ওকবাকে আল্লাহ দরবারে হাজির করা হবে আল্লাহ তালা জল্লা জলালহু শাতেমর রসুল ওকবাকে দেখি এমন রাগে অগ্নি শর্মা হবেন এমন গুসা জাহির করবেন তরতর করে কে আমাদের মাঠে কাঁপবে কাঁদবে মাথার চুল ছিলবে এবং বলবে বলবেলা আনান দুর্ভাগ্য হাই আমার কপাল আমি যদি ফোলা আনান ইবনে হলাফকে বন্ধুনা বানাইতাম তার কথা মতো এই কাজটা না করতাম এত বড় আজাব গজবের সম্মুখীন আমাকে হতে হতো না এটা আল্লাহর বিচার দুনিয়াতে তো বন্দর বিচার আছে আখরা তো আল্লাহ বিচার হুজুর একরম সাল্লাহ আলাইসালাম মক্কা শরীফ থেকে যখন মদিন আসলেন আল্লাহ রসুল ছিলেন দেশ প্রেমিক আল্লাহ রসুলকে যারা মানে তারাও দেশ প্রেমিক আল্লাহ রসুল হিজরত করে যখন মদিন আসছেন ফল সাল্লাহাম ইলে হাইলাল মক্কা তার মর্রা তার বাঁধা মাররা বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছেন ফফাজত আইনা হুবিদুমু চোখের পানিতে চেহারা মুবারক ভিজে গেল হাই আমার মতেন আজিস হাই আমার দেশ আমার মাতৃভূমি এই দেশপ্রেম প্রেট্রিটিজম আল এম মলমাদের সুনত নবীর সুনত তারা পালন করে আসছেন আমরা দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমির অলমাইকার পাহারাদ সম্মানিত হাজরেন হজরত মোদিনা গেলেন এরপর মক্কা আসলেন আবার ফতহা মক্কা হুদেয়াবিয়ার পর ফতাহ মবিন পর হজরত সবাইকে করে দিছেন কিন্তু ষোলো জনকে মত করেন নাই বজরুল মজুহুদের বাস্য অনুযায়ী ষোলো জন তর হিবুত্তর হিবের বাস্য অনুযায়ী ছজন আল্লাহ রসুল মাফ করেন নাই সব মাফ্রীকলি আজকে আমরা কোন প্রতিশোধ নেব না বকারি ইউ আর ফ্রি ফ্রম অল কাইন্ড অফ চার্জেস সমস্ত অভিযোগ থেকে তোমরা মুক্ত আজকে যারা কাবা কাবাচুরিবি ডুববে তার নিরাপদ আল্লাহর ঘরে যারা ডুববে মন দাহালাফি বাইতে আবিসুফিয়ানের ঘরে ডুববে সে নিরাপদ মন দা হালাফি বাইতে হিন্দা তাহু হিন্দার ঘরে যে ডুববে সে নিরাপদ মানাকলাখা বা দরজা যে নিজে বন্ধ করে রাখবে তারা নিরাপদ হ্যাঁ অস্ত্র নিয়ে যদি রাস্তা দিয়ে আঘাত করতে আসো তাহলে প্রত্যাঘাত প্রত্যাঘাত তোমারে করতে আমরা প্রস্তুত তো আর নিয়ে আসলেই আমরা মোকাবেলা করবো ঘরের ভিতরে থাকলে নিরাপদ হজরত বলেন বাচ্চী অনুযায়ী ষোলো জন হিবের মতো ছয় হজরত বলেন অথবা ষোলো জনকে কাবা শরীফের গিলপির ভিতরেও যদি পাও ওখান থেকে ধরি তারা বাইরে আলে জবাই করে দিবে এরা সাতম রসুল এরা সাতমুর রসুল আল্লাহ রসুলকে তারা গালি দিয়েছে হাদুবি করত আবদুল্লাবন হতলকে পাওয়া গেল কাবা শরীফের গিলেবের ভিতরে দুই বাঁধিকে পাওয়া গেল বাজারে সর্বকালম ওখানে শেষ এই ষোলো জনের ভিতরে বা ছয় জনের ভিতরে হজরত উস্পান রাজি আল্লাহ এক ভাই আমার উপর তো মৃত্যুদণ্ড সব মাপ আমার তো মাপ নাই তুমি এটা করে নাও না তো হজরত উস্পান রাজি আল্লাহতালু আল্লাহ রসুলের কাছে আসলেন মসজিদে নবির বারান্দায় প্রকাশ্যে আনেন না গোপন গলি দিয়ে আনছেন প্রকাশ্য আনলে তার ধরি ফেলবেন এই কারণে গোপন নিয়ে আসছেন আসি হজরত বলেন সুপারিশ করছি আপনি তারা মাফ করি দেন একথা বলি আব্দুল্লাহ বাবা হাত দিছেন মাফির জন্য ক্ষমার জন্য হজরত হাত গুটিয়ে রেখেছেন কফফ হজরত বলেন কফত আমি আমার হাতকে গুটিয়ে রেখেছি একবার বলল হুজুর মাফ চাই হাত দেন এভাবে হাত দিছে আল্লাহ রসুল হাত বাড়ান নাই দ্বিতীয়বার বললেন হুজুর মাফ করে দেন বাড়ান নাই তৃতীয়বার বললেন হুজুর মাফ করে দেন আল্লাহ রসুল হাত বাড়ান নাই এরপরে হজরত বলেন সাহাবাদের বলেন আমাফি রশিদ তোমাদের মধ্যে একজন কি বুদ্ধিমান সঞ্জিদা মানুষ কি এই মাহফিলে নাই রজলুন রশিদ আমি যখন তিনবার হাত গুঠিয়ে নিয়েছি তোমাদের বুঝে বুঝে আমি তারে মাফ করতে চাই না শাতম রসুল আমার সামনে থেকে তার দড়ি বাইরে গিয়ে জবাই কেন করে দিল না এখন আমি তার মাফ করে দিছি লিল সম্মানিত হাজরেন বাংলাদেশে এতগুলো আসে কেমন স্তফা থাকতে ব্লগের ভিতরে নেটওয়ার্কের ভিতরে শয়তানি করবে এটা হতে পারে না আমাদের আন্দোলনের ফলে ওলামাইকার শেখাই জামের আমাদের হাডেজারি মাদ্রাজার বড় হুজুর আমাদের শেখ আমাদের মুরব্বী এই মাদ্রাজার মহতুমেন হজরত আল্লাহ আহমদ শফি সাহাবজিদ মালিকুল হজরত আল্লাহর জোনাইদ সাহু নগরী দামাল সফকাতমের মেহনতের ফলে গত বছর একটা নতুন আইন হয়েছে আইনের নাম আই ল টি লু থাউজেন্ড থার্টিন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি দুই আইন হয়েছে এই আইনের ধারা লেখা আছে কোন নেতা নেত্রী কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোন ধর্মীয় নেতা বিরুদ্ধে যদি মোবাইলের ভিতরে ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে ব্লগিং এর মাধ্যমে রেডিওর মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে যদি কেউ বে করে অসম্মান করে ও সৌজন্যমূলক আচরণ করে কমপক্ষে সাত বছর জেল অধিক পক্ষে চোদ্দ বছর জেল এক কোটি টাকা জরিমানা এই আইন গত বছর হয়েছে কিন্তু স্কুলের ভিতরে যদি কেউ করে কলেজের ভিতরে যদি কেউ করে মেডিকেল কলেজে অ্যানাটমির ক্লাস হচ্ছে ওখানে তো আল্লাহ রসুলের কথা নাই প্রফেসর সাহেব আল্লাহ রসুল খোঁসা মারি দিলেন আল্লাহ রসুলের গায়ে খোসা মারিলে যিনি মারবেন তার শরীরে খোসা পড়বে আইনের মাধ্যমে আমরা খোসা দিতে চাই আইসিটি ল থাউজেন্ড কভার করে না সব সব অপরাধীকে কভার করে না मठे मैदान जदि क्यों धर्म के गाली दी आल्ला रसुलटी ल कवर करना आठारो स्रिटिशमान आईन एट कर दावी कर आईन संशोधन करी आईन संशोधन करी एमेंडमेंट करी जानज्जीवन कारदंड विचार रेखे नूत आईन तैयी करते আইন যতদিন হয় নাই ততদিন অলমায় না উচ্চারণ করলে বৃহস্পের শুরু কোর্স আইন তার নিজস্ব গতি চলবে এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের দাবি এই আমরা মাঠে মাথায় কাজ করে যাচ্ছি কলমের মাধ্যমে জবানের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আইন যদি না থাকে অথবা আইন আছে আইন যদি না চলে আমরা আমাদের আশঙ্কা হয় বিক্ষুব্ধ আসে মুস্তফা আইন হাতে তুলে নিতে পারে ইট উইল বিস ইট উইল বি কনফিউশন ইট উইল বি এটা ভাইলেন্স হবে এটা আমরা বিশ্বাস করি না আইন আমরা হাতে নিতে চাই না এই জন্য বারবার দাবি জানাই আপনি ইংল্যান্ডের বুকে দাঁড়িয়ে ওয়েলস বুকে দাঁড়িয়ে স্কটল্যান্ডের বুকে দাঁড়িয়ে সাইদ দোকানে যদি ইসালা ইসলাম সম্পর্কে কথা বলেন গড সম্পর্কে কথা বলেন মাদার মেরি সম্পর্কে কথা বলেন বাইবেল সম্পর্কে কথা বলেন জিব্বে গোড়া দিয়ে কেটে ফেলবেন জিব্বে গোড়া দিয়ে কেটে ফেলবেন বাংলাদেশও ইনশাল্লাহ এইরকম আইন করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই দাবি কে আমার যতদিন বাস্তবায়িত হয় নাই ততদিন এই আমাদের আন্দোলন চলবে চলবে এবং চলবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তালাফ কা জজ্ব দরু কর হারিম ও কিবিয়া আশনা কর জি জ্বী বখি হে তোলে উজুব হায়তা কর আল্লাহ কাসা আমাদের মুরাজাতলাফ কা জজ্ব দরু কর জজ্বে দরু ঘশি এশক এশকের টান এশকে মুস্তফার আমাদের কলিদের আল্লাহ বৃদ্ধি করে দাও আমাদের আসলাফ আমাদের কাবের আতা আসলা ফাঁকা জজবে দরু কর হারি ম কর আল্লাহ তোমার উব্রন্ত শক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দাও জিসে নক্শি হেতুনে উবে হায়দারবি আতা কর চাউলের ভাত দিতে পারো না সদা নাই গমের রুটি দিতে পারো না নাই জৌ এর রুটিও যদি কোনো আশেকে মুস্তফাকে দিয়ে তাকো খুব নিম্নমানের খাবার যৌ জোর রুটি না নিজি খোদা আশেখ মুস্তফা বাংলাদেশে যারা আছে তাদেরকে তুমি যদি নিম্নমানের খাবারও দান করে থাকো উসে বাজুবে হায়দার বি আতা করো তার হাতের ভিতরে আল্লাহ আলী হায়দরের বল এবং শক্তি দান করো তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি আমি যুবক ভাইদের কাছে আহ্বান জানাবো এলম হাসিল করার পাশাপাশি শত্রুর গতিবিধি আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা গতিবিধি লক্ষ্য রাখবো আইনের হাতে আমরা সুপর করব আমরা সন্ত্রাসী নয় প্রয়োজনে আমরা মুজাহিদ ইসলাম তলোয়ারের ছায়া তলায় আল্লাহ পাক আমাদের জন্য আমাদেরকে আগামী দিনের যে কোনো কঠিন जटिल पर प्रजोजना सकल प्रकार इमामी सीढ़ी अडियो भिडीओ पायख आलआर एंटरप्राइस ऐचलिस मद्रसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य